লাইক বরহমতুারকিল াহোহ ওহমদন আব্দ রো يا أيها الذين آمنوا, اتقوا الله حق وَلَا تَمُوتُنَّ إِلَّا পাত্ন নিমো ুহন্দীকিহুম নিতু্লাহ্লী তস অলু নিহ ইহ কালাই রকিব আনুতকু্লাহবুলো কৌলং সদীদ ইউসলি লুম আম ফিরকুম জুবুমতিহরহ পকদীম আল্লাহলে আল মোহাম্মদ আলি মোহাম্মল ইব রাহিম আলি ইব রাহি কহমীত اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على রাহিম وعلى آل ইব রাহি حميد مجيد মোয়াজ মোকার সম্মানিত মুরব্বিয়ানজাম সম্মানিত দীনদার মুসলিম বাইরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চোদ্দো শত চল্লিশ সনের চব্বিশে সওয়াল তারিখে সলাতুলজুমুয়া আদায় এবং খতপাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহরবুল্লা আলমীনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলমিনের শর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম চোদ্দ শত চল্লিশ হিজড়ি সনের আজকে চব্বিশে সওয়াল এর পাঁচ দিন পরে मासटी आस जुल्क आदा जुल्क आदा मासर एक तारिख थके समग्र पृथिवी थ आल्लाब्बुल आलमीनर गर उद्देश्य आल्ला मेहमानगण सम्मानित हजात्री भाई बन आल्ला गर उद्देश्य रवाना दिए थे से हिसाब से আমাদের এই বাংলাদেশ থেকেও এই বছর এক লক্ষ সাতাশ হাজার সম্মানিত দইফুর রহমান ভাই এবং বোন বায়তুল্লার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইনশাআল্লাহ আগামী চৌটা জুলাই থেকে বাংলাদেশ থেকে হস ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ থেকে এক লক্ষের উপরে প্রায় এখন প্রতি বছরেই হজ্জ বায়তুল্লা সম্পাদন করে থাকেন আলহামদুলিল্লাহ এই এক লক্ষ সাতাইশ হাজার ওনারা আমাদের ১৬ কোটি সতেরো কোটি মানুষের পক্ষ থেকে আল্লাহর মেহমান হিসাবে তারা বায়তুল্লার উদ্দেশ্যে যাবেন এবং ইনশাআল্লাহ সহি সালামতে হজ্জে মাভরুরের মাধ্যমে ফিরে আসবেন আমরা এই দোয়া করি तो प्रति बसर आलहमदुल्लाजे एक लक्ष एक लक्ष आल्लर मेहमान हज्जे मैसे फिर आसें यम बनराा जो हज्जे बतुल्लार मूल शिक्षा जे तवहिद शिखानर जो तक आल्ला पाक नहीं जा सरक मुक्त हवार् शरेकरोधी तरह भरे एक मनोबल সরাসরি প্র্যাকটিক্যাল তৈরি করে দেওয়ার জন্য রাব্বুল আলমিন তাদেরকে সেখানে নিয়ে যান তারা যদি ফিরে এসে আমাদের দেশে সির্কের বিরুদ্ধে এবং তহিদের পক্ষে যদি দাওয়াতের কাজ চালাইতেন তাহলে বাংলাদেশ থেকে সেরেক অনেক আগে উৎখাত হয়ে যেত বাংলাদেশে সেরেক একটা সেরেকও খুঁজে পাওয়া যেত না বাংলাদেশ আল্লাহ রব্বুল্লা আলমিনের একত প্রতিষ্ঠিত হয়ে যেত কিন্তু আমরা দেখি প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা যান কিন্তু তারা হজ থেকে আসার পরে অল্প কয়েকজন ছাড়া বাকিরা আর সেই তহিদের দাওয়াত সেরিক বিরোধী দাওয়াত এগুলো থেকে বিমুখ থাকেন তারা মনে করেন হজ করে আসতেন একটা সফর দিয়ে আসছেন গুনাখাতা সব মাফ হয়ে গেছে এখন যে কয়দিন আল্লাপাক বাছাই রাখেন ঘরের মধ্যে লেনদেন বাহিরের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহবিল্লা করবেন বাহিরে কারো সাথে কোনো কিছু করবেন না বাস এর মাধ্যমেই ফজের উদ্দেশ্য শেষ আসলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ষোলো সতেরো কোটি মানুষের পক্ষ থেকে এই এক লক্ষ সাতাশ হাজার মানুষকে কবুল করে আল্লাপাক নিয়ে যান শুধু তারা সেখান থেকে ফিরে এসে ঘরের মধ্যে বসে থাকার জন্য না সেখান থেকে ফিরে আসার পরে তাদের অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে তারা আমাদের প্রতিনিধি আমরা এই ষোলো সতেরো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তাহলে সেখান থেকে তারা কি মেসেজ নিয়ে এসছেন কি শিক্ষা নিয়ে এসছেন আমাদের ষোলো সতেরো কোটি মানুষের কাছে এটা পৌঁছানো তাদের দায়িত্ব সুতরাং তারা হজ থেকে ফিরে এসে ঘরে বসে থাকলে দায়িত্ব পালন হবে না आजकल पदमएं सम्मानित हजी साहेबर भाई बोधर उद्देश्य जे विषय आलोचना करब से हलो हज्जे बतुल्लार क्षेत्र में गुरुत्वपूर्ण एक शर्त हल हज्जे बतुल्ला समस्त कसगुल्लह रसूल सल्लासम जे भाव करबी सल्लामर सुन्नतर आलोक हजर जावतियों क्षकते सुन्नतर बाहि गड़े जदी हज जबायतुल्लार क्यों फरज वाजीब सुन्नत मुस्त कराएटी आल्लाब्बुल आलमीन कबुल करबें ना क्यों आपी हमारे देशर अनेक भाई बोन हज्जायतुल्ला ग्यो ना जानार कारण क्यों अत्याधिक आवेगर कारण तरा सुन्नत बिरोधी सुन्नतर बाहि अनेक क्जकर्म पर यह विषय सम्पर् हज करते जाशल्लाह भविष्यते नियत आल्ला हजे हमें जब ना यम कि कारणियत आ सबा आल्ला नियत आगे आल्ला सब समय दवा करी आल्ला तुम्हार ग देखा तुम्हार गियारत करके तहफिक दिव এটা সবাই দোয়া করি সময় দোয়া করি সবার ইচ্ছা আছে এই আমাদের সবারই জানা দরকার আল্লাহ সব তালা যখনই আমাদেরকে কবুল করবেন আমরা যেন এই ভুলগুলো না করি তা আজকের খোদ্বায় আমরা কয়েকটি কমন ভুল যে ভুলগুলো আমাদের বাংলাদেশি বাইয়ের বোনেরা বেশি করে থাকে এরকম কিছু ভুল সম্পর্কে আমরা আজকের খোদ্বায় সংক্ষেপে আলোচনা করব ইনশা আল্লাহ হজ্জ বায়তুল্লাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন পাঁচটি রোকনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো হজ আল্লাহ রবীন্দিন এর মধ্যে এত ফজিল নবী সাল্লাহসালাম অসংখ্য হাদিসের মাধ্যমে এই হজ বাইতুল্লাহর ফজিলত বর্ণনা করেছেন নবী সাল্লা বলেন ফলাম ওয়ালাম মানহাল রাজা আল্লা রসুল সাল্লা বলেন মানহাদ হজ করলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুহান মানে তার আর কোন উদ্দেশ্য নাই হজ করার পিছনে একটাই উদ্দেশ্য লিল্লা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে उद्देश्य हज करते गुख्ल मध्यम से हजे फिर आसेके आज के प्रसव करके मास সে হজ থেকে ফিরে আসে যদি তার হজ থাকে। আল্লাহ শর্ত হইল হজটা হইতে হবে একমাত্র আবার অনেকগুলো শর্ত আছে আকিদা বিশুদ্ধ হইতে হবে না হয় এক হবে না মানে বিশ্বাসের মধ্যে ইমানের মধ্যে কোনো সেরেক থাকা যাবে না ইমানের মধ্যে কোনো কুফর থাকা যাবে না ইমানের মধ্যে কোনো নেফাক থাকা যাবে না এগুলো থাকলে আবার হজ করলে বান্দার হক আল্লাহ মাফ করবেন না সুতরাং এর সাথে আল্লাহর উদ্দেশ্যে করা মানে আগে বান্দার হক গুলো যথাযথ ফেরত দেওয়া হালাল উপার্জন দিয়ে হস করা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে শিশুর মতো নবজাতক শিশুর মতো সে মাসুম হয়ে গেল সুমার আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম আরো সুন্দর করে স্পষ্ট করে বলছেন ইলাল ইমরা এক উমরা থেকে আরেক উমরা কাপ্পারতুল্লিমা বাই না হুমা দুইয়ের মধ্যে যত গুনা হয়ে যায় পরবর্তী উমরা তার জন্য কাপ্পারা হয়ে যায় সুহার আর হসটা যদি মাবরুর হয় তার যাজা হইল একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয় সোহা তাহলে এখানে শর্ত হইল হসটা হইতে হবে মাবরুর মাবরুর হইতে হইলে ওখানে যেরকম মানহাজ্জা লীলা শর্ত আছে হস্ত মাবরুর হতে হইলে ওই শর্তগুলা প্রযোজ্য যদি মাবরুর হয় তাহলে তার প্রতিদান জেহাদ ফরস করেন নাই অস্ত্রের জেহাদ ফরস করেন নাই নারী শিশু বৃদ্ধ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন জেহাদুল কাবিরে আলহাজ দুর্বল বৃদ্ধ তারপরে একেবারে আপনার নারী অতিশয় বৃদ্ধ শিশু এদের উপরে আল্লাপা জেহাদকে পরস্পরের নাই এদের জন্য জেহাদ হল আলহাজ্য ওয়াল অমরাহ এদের জন্য জেহাদ হজ এবং অমরা সুহান তাহলে হজ এবং অমরাকে নারীদের জন্য শিশুদের জন্য বৃদ্ধদের জন্য যারা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করতে পারবে না তাদের জন্য এটাকে জেহাদ বানাই দেওয়া হয়েছে সুহান আল্লাহ তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ আবাদত সুতরাং এই আবাদতটা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো ধরনের সন্ন্যার বাহিরে সুন্নতের বাহিরে শূন্যতরিকার বাহিরে যেন আমার কোনো কর্মকান্ড সেখানে না হয় প্রত্যেকটি কাজ যেন সাথে সাথে সাথে আদাবের হয়। আমরা আসি যে বলগুলো আমাদের ভাই বোনেরা বেশি বেশি করা থাকেন প্রথম বিষয় হল হজ পরজ হয়েছে কিন্তু বিলম্ব করে আমাদের বাংলাদেশে ভাই বড় অভ্যাস হলো বহুল প্রচলিত অভ্যাস হজ পর হয়ে গেছে টাকা পয়সা সব আছে তারপরেও হজে যায় না জিজ্ঞাসা করলে কি ভাই হজে যাচ্ছেন না কেন এখনো হজ ধরে রাখার বয়স হয়নি বাংলাদেশে হজ ধরে রাখার বয়স হইতে হয় তো হজ ধরে রাখার বয়স কখন হবে হজ ধরে রাখার যখন আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে যাব ছেলে সব বিয়ে শি দিব মানে একেবারে বৃদ্ধ হয়ে যাব। বয়স ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে যাবে हज धरे रखारे जनकाल टा हजारेबाज तक देख हजजे बल्लात सहज कर आधुनिकता कत सहज अनेक किस कर्पे इटार मध्यम कष्टदायक जिन आज যে কষ্টগুলো করতেই হয় মিনায় গেছেন আরাফাতে গেছেন মুজদানিফে গেছেন টয়লেটে জন, ১২ জন পনেরো জনের পিছনে আপনার সিরিয়াল এখন আপনি হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু এখন টয়লেট ধরে রাখার বয়স নাই আপনি দিছেন হ্যারামের কাপড় নষ্ট করে এরকম যারা হজে গেছেন তারা দেখছেন সচক্ষে দেখছেন অসংখ্য হাজি সাহেব এরকম হজ ধরে রাখার বয়স হয়েছে তার কিন্তু ওজু ধরে রাখার টয়লেট ধরে রাখার এগুলো ধরে রাখার বয়স আর নেই দেখা গেছে হজের কাজগুলো যে কঠিন কঠিন কাজ মজদালিফা থেকে জামারা পর্যন্ত আসা গাড়ি ঘোড়া নাই হেঁটে হেঁটে আসতে হয় তারপর আপনার আরাফার ময়দান থেকে মজদালিফা আসা তারপর জামারা থেকে মক্কা মক্কার আসা এই যে জায়গাগুলোতে আসা যাওয়া लक्ष लक्ष मानुषर मध्य चल्लिस हजी सहेब ग पालन करते सबसे बड़ा दुरबलता जर जौनकाले हज फरज है भिन्न कथा हजे परज हो वृद्ध बस तक उन्नी कर वे? কিন্তু যার হস পরশেছে যৌবন বয়সে তার উচিত বিলম্ব না করে যত দ্রুত সম্ভব শরীর সুস্থ থাকতে। আরেকটা হলো আমি বাঁচবো না মরবো আমি বৃত্তকাল পর্যন্ত হজ ধরে রাখার বয়স হওয়া পর্যন্ত আমি বাঁচব কিনা এটারও তো নিশ্চয়তা নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান হাজ্জা আর যে হস করার ইচ্ছা পোষণ করে সেজন্য জন্য তা আজ্জাল তাড়াতাড়ি হস করে নেম্ব না করে এই জন্য হজের যাওয়ার জন্য ছেলে মেয়ে বিয়ে সাথে দেওয়া জরুরি না তারপরে বয়স ষাট সত্তর হওয়া জরুরি না হজের জন্য জরুরি যে আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য যখনই আমার হয়ে যাবে তখনই দ্রুত গতিতে বিলম্বনা করে হজ ওরা করে ফেলাম কিন্তু এক্ষেত্রে আমরা বলটা করে থাকি যে আমরা যথা যথাসময়ে সঠিকভাবে बर्तमान बस जाए सम्मानित माँ बीन माहरम छाड़ा स्वामी छाड़ा हजे चले जामर चले जा হজের ব্যবসায়ী যে ভাইয়েরা আছেন তারা বুঝান যে অসুবিধা নাই আপনি আমাকে ভাই ডাকে নিয়েন মানে আপনি ট্রাভেল মালিককে মোয়াল্লামকে ভাই ডাকবেন বাস ভাই বোন চলে যাবেন ইসলামে এই জাতীয় ভাই বোন ডাকার এরকম কোনো সিস্টেম ইসলামে নাই এগুলো ভেলকিবাজি এগুলো শয়তানি এরকম কাউকে ভাই বোন ডেকে কাউকে আপনি বাপ বানায় ভাই বানায় অমুক বানাই এরকম साधारण सफरे बजे हजर सफर तो पंचाश जन महिला असुविधा नहीं असुविधा आल्लाकने फरज करें ना नारी हज फरज हार्त साथ स्वामी महाराम थोड़ा টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী নাই মাহারাম নাই। এই মহিলার উপরে হজ হবে না সে যেতে পারবে না প্রয়োজনে সে টাকা পয়সা দিয়ে বদলি হজ করাবে কিন্তু সে নিজে যাবে না যতক্ষণ না তার সাথে স্বামী থাকবে অথবা কোনো মাহারাম থাকবে মাহারাম হলো। যেই পুরুষদের সাথে তার বিবাহের বিবাহ হওয়া হারাম জায়জ নাই। এরকম পুরুষ ছেলে থাকতে হবে রক্ত সম্পর্কে ভাই থাকতে হবে এই রকম যারা যারা আছে আল্লাহ রসুল সাল্লামে স্পষ্ট করে বলছেন কোন মহিলা কোন নারী বের হওয়া যাবে না তখন এক সাহাবি বলে উঠলেন ফলিয়া রসুল ইন্নি উরিদু আফি কাজা কাজা আমি তো অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইছি হজে যাওয়ার ইচ্ছা করেছে আমার স্ত্রী যাবে হজে আমি যাব জিহাদে আল্লাহ রসুলাম বললেন ও সাহাবি তোমার জেহাদ বন্ধ করো তুমি জিহাদে যাওয়া দরকার নাই। তোমার জেহাদ হলো তোমার স্ত্রীর সাথে হজে যাওয়া না তোমার স্ত্রীর স্ত্রী যাদের স্বামী মারা গেছে তারা ছেলের সাথে যাবেন বা ভাইয়ের সাথে যাবেন কোন মাহারামের সাথে যাবেন কিন্তু স্বামী বা মাহারামবিহীন হজ ওমরার সফরে বের হওয়া যাবে না এটাই জানি আমাদের দেশে অনেক বোনেরা দেখা যায় চলে যাচ্ছেন হজেও যাচ্ছেন অমরায়ও যাচ্ছেন এই জিনিসটা মারাত্মক ভুল এইভাবে যাওয়া যাবে না তৃতীয়ত আমরা সেখানে হজে যাওয়ার পরে যখন আমরা তাওয়াফ করি তাওয়াফের ক্ষেত্রে অনেকগুলো জিনিস না জানার কারণে আমরা সেখানে সুন্নত বহিরভূত সুন্নত তরিকার বাহিরে করে থাকি বায়তুল্লার ভিতরে বায়তুল্লার আশেপাশে যতগুলো জিনিস আছে বায়তুল্লাহ চতুর্পাশে আল্লাহর করে চারিপাশে কি কি আছে হাজরা সোয়াদ আছে রূপনে ইয়ামেনী আছে রোপ্নে সামি আছে রোপ্নে ইরাকি আছে হাতিমে কাবা আছে মাকামে ইব্রাহিম আছে মোলতাজাম আছে জামজাম আছে এগুলো হলেও বায়তুল্লার চারপাশে আছে जिनगुल मध्य थ मात्र तीनटे जिनके स्पर्श करा जामाम ऐक्यमते मशालागल बलबा एक तलाफी नहीं है सब इमाम ऐकमें सकल इमाम ऐक्यमते तीनटे जिनके शुद्ध स्पर्श किया जाए ये बाकी जोगुलो आ এইগুলা কোনোটাকে স্পর্শ করা যাবে না চুম্বন দেওয়া যাবে না ধরা যাবে না। সব মনে করে এই তিন জিনিসের অন্য কোন জায়গাশ করা যাবে না চুম্বন দেওয়া যাবে না কিছু করা যাবে না তিনটি কোনটা কোনটা একটা হল হাজরা আসোয়াদ হাজরা আসো যে পাথরটি বায়তল্লাহার কোণে একটা কোণে স্থাপিত এটা অত্যন্ত ফজিলত্ম একটা পাথর আল্লাহ রসুল সাল্লাহাম এটার ফজিলত বর্ণনা করছেন নবী সালাম বলেন এই হাজরাকে আল্লাহ রবীন্দন নিয়ে আসবেন সোহান এমন অবস্থায় নিয়ে আসবেন তার আলাম তার বি থাকবে যে সমস্ত মানুষরা ইমানের সাথে হকের সাথে ওই হাজরা স্পর্শ করেছিল চুম্বন করেছিল ইশারা করেছিল তাদের আল্লা র্নাত থেকে নিয়ে আসছেন। এটা যখন জান্নাত থেকে আল্লাহ নিয়ে আসছেন তখন এটা দুধের থেকেও সাদা ছিল পরবর্তীতে বলেন এটাকে স্পর্শ করলে চুম্বন করলে ইশারা করলে এইটা সমস্ত গুনাহের জন্য কাপ হয়ে যায় এটা হলো এক নম্বর জায়গা হাজরা দুই নম্বর জায়গা আর রোক আরেকটা কোন আছে এটার নাম রকনী হাজরা আগের কোনটা হলো ইয়ামী আর তিন নম্বর জায়গাটা হল মোলতাজাম বাইতল্লা দরজা এবং হাজরা সোয়াদের মধ্যবর্তী যে স্থানটা এটার নাম হল মোলতাজাম এই তিনটা জায়গা শুধু স্পর্শ করা হবে আর বাকি আল্লাহরের ক্ষেত্রে আমাদের ভাই বোনেরা যে ভুলগুলো করেন হাজরা এটার প্রথম সন্নাথ হইল এটাকে ধরে চুম্বন দেওয়া কিন্তু এটা বর্তমানে অসম্ভব জিনিস কারণ লক্ষ লক্ষ্লা প্রমাণিত মানে প্রথম পদ্ধতি ধরতে পারলে সরাসরি চুম্বন দেওয়া ধরতে না পারলে হাত অথবা লাঠি দিয়ে দূরের থেকে স্পর্শ করা করে সেটাকে চুম্বন দেওয়া এখন আমি হাত দিয়েও স্পষ্ট করতে পারি না বা লাঠি দিয়েও পারি এবার কি করব তিন নম্বর করণীয় হইল দূরের থেকে হাজর গিয়ে আমার ডান হাতকে তুলে সেই দিকে ইশারা করব কিন্তু ইশারার পরে এটা চুম্বন হবে না ইবনি আব্বাস রাত আল্লাহমা থেকে সোহিয়াল বকার তিরমিজির মধ্যে হাতিস্টি এসেছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম যখন উটের পিঠে তাপ করতেছিলেন তখন নবী সাল্লা শুধু হাত দিয়ে ইশারা করেছেন এবং মানে ইশারা করে আর চুম্বনতে ইশারা করে আর চুম্বন এখানে একবার শুধু ইশারা করবে হাজরা সের দিকে এখানে কোন চুম্বন হবে না তাওয়াপের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ভাই দেখা যায় যে হাত তুলে আর চুম্বন যেহেতু আমরা হাজরা চুম্বন দেওয়ার মতো ধরতে পারতেছি না স্পর্শ করতে পারতেছি না আমাদের করণীয় হলো দূরের থেকে শুধু হাত তুলে ইশারা করা ইশারা করে বিসমেল একবার বলে আমার তাওয়াফ শুরু হয়ে যাবে করতে গিয়ে দেখা যায় জোরে জোরে দোয়া পড়ে এটাও ভুল তাওয়ার নির্দিষ্ট কোনো দোয়া নেই আল্লাহ রসুল নির্দিষ্ট কোনো দোয়া ঠিক করে দেন নাই শুধু রুকনি জামেনি আর হাজরাতের দোয়াটা নবী সাল্লাহাম থেকে প্রমাণিত রব্বানা আনা হাসানা পফেল ওয়াকিনা আদা বানার বাকির তিন অংশে কোন দোয়া নির্দিষ্ট নাই সেখানে আল্লাহ তোমরা তোমাদের রবকে ডাকার রু আনু নয় বিনয়ের সাথে একেবারে ভয় ভীতির সাথে আরো চিৎকার তৈরি করতেছি বাকিরা জিকিরা মনোযোগ থাকতেছে না তারা তারা জিকিরা করতে সমস্যা হইতেছে কিছু আছে একজন নেতা বানাইছে নেতা জোর জোরে কয় আর সবাই জোরে জোরে বলে এরকম এক গ্রুপ আছে আরেক গ্রুপ আছে নিজেই ঝোরে জোরে নিজেরাই জোরে জোরে বলতে আছে। এজন্য এখানে আমাকে জোরে বলে অন্যের ব্যাঘাত সৃষ্টি করা দরকার নেই এটা সন্ন্যতের খেলাফ আমি আস্তে আস্তে তাওয়াফ করব আর আমি দোয়াগুলো বলতে থাকব থাকবো কোরআনতলাব করতে থাকব, দোয়া পড়তে থাকব, যেটা আমার পক্ষে সহজ হয় এগুলো করতে থাকব। কিন্তু আরেকজনের ব্যাঘাত সৃষ্টি করা এটা করা যাবে না তাওয়াফের জিনিস। তাওয়ু ফরস ফলাফ ছাড়া দুনিয়ার আর কোনো উচ্ছ্ব সরে দোয়া পড়তেছি জিকিরাজ করতেছি তাদেরকে আমি বেঘাত সৃষ্টি করতেছি তারপরে দেখা যায় আমাদের দেশে বাংলা কিছু কিছু বইয়ের মধ্যে কিছু দোয়া লেখা আছে প্রথম চক্করে এই দোয়া পঠবেন দ্বিতীয় চক্করে এই দোয়া তৃতীয় চক্করে এই দোয়া চতুর্থ এই দোয়া এইগুলো কোনো হাদিসে নেই কোনো শহীদ জাল কোনো হাদিসে আসেন এইগুলো কোনো এক ব্যক্তি বানাইছেন বানায় বানায় লেখে দিয়েছেন তো নবী সাল্লাহিসাম যে জায়গায় যে দোয়াকে নির্দিষ্ট করেন নাই সেখানে নির্দিষ্ট করা বেদান্ত আবার নবী যেখানে নির্দিষ্ট করেছেন সেখানে নির্দিষ্ট না করাও বেদান্ত তাহলে এখানে নবী সাল্লা সালাম এক পাশে তাওয়াফের জন্য দোয়া করছেন নির্দিষ্ট করছেন রোকনাইয়ামী থেকে হাজরা আস কিন্তু বাকি তিন পাশে কোনো দোয়া নির্দিষ্ট করেন নাই সুতরাং কেয়ামত পর্যন্ত কারো এখানে অধিকার নাই বাকি তিন পাশে কোনো দোয়া নির্দিষ্ট করে দেওয়া এই জন্য যেসব বইয়ে সকল দোয়া লেখা আছে এগুলো পড়া যাবে না এগুলোকে নির্দিষ্ট করে নেওয়া অনেক বই দেখে দেখে প্রথম তাওয়াফে প্রথম চক্করের দোয়া দ্বিতীয় চক্করের দোয়া তৃতীয় চক্করের দোয়া পড়তে আসেন এটা বল আচ্ছা এরপরের কথা হইল হাজরা চুম্বন দেওয়ার জন্য আবেগের নাম দিন নয় সবাই ছায় আমরা হাজরা সুয় চুম্বন দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো এত ফজিলত নয় কিন্তু হজের সময় লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওখানে হাজরা সুয়াজ চুম্বন মানে মানুষের সাথে যুদ্ধ করে মারামারি করে তারপরে হাজরা আসো চুম্বন দেওয়া হাজরা চুম্বন দেওয়াটা কি সুন্নত এবং এই হাজরা দাঁড়ায় বলছেন পাথর তুমি মানুষের ক্ষতিও করতে পারো না উপকার করতে পারুল সাল্লাহাম চুম্বন দিছেন এই জন্য এতে বায় হিসাবে সুন্নতের অনুসরণে আমি তোমাকে চুম্বন দিচ্ছি না হয় আমি ওমর জীবনেও চুম্বন দিতাম না তাহলে এটা একটা সুন্নাতের কত জনকে আমি ধাক্কা দিচ্ছি কত জনকে কষ্ট দিতেছি কত জনকে আমি এখানে এই কষ্ট দেওয়ার কবিরা করতেছি আল্লাহর ঘরের সামনে একটা কাজ করলে যেমন এক লক্ষ বেড়ে যায় কোনো কোনো মহাদ্দেশ কোনো কোনো ফকিরা বলছেন আল্লাহর ঘরের সামনে একটা গুনার কাজ করলেও এটা এক লক্ষ্য বেড়ে যায় তা এক লক্ষ্য যদি নাও বাড়ে কিন্তু অন্য জায়গার গুণার ছাইতে গুরুত্ব বেশি। তাহলে একটা হারাম কাজ করে আমি একটা সন্ন্যত কাজ করতে যাচ্ছি এটা মারাত্মক ভুল কারণ ওই জায়গায় গেছি আমি আমার হজ হবে ফালাম ইয়ার ফাঁসাম ইয়ফু হজের শর্তই হলো কোন গুনাহের কাজ এখানে করা যাবে না ধাক্কাধাক্কি করে ঠেলা ঠেলি করে রকম হাজরা আসোাদের সম্বন্ধ আরেকটি কোন রোপনে হাজরা আসো আগের কোনটা এই কোণের ক্ষেত্রে মানে এই কোনার ক্ষেত্রে কাজ হলো শুধু স্পর্শ করা এখানে কোন তাকবিরও হবে না চুম্বনও হবে না ইশারাও হবে না যদি সম্ভব হয় মানে আমি কিনারা দিয়ে যাচ্ছি আমি শুধু কোনাটা এইভাবে স্পর্শ করে দিলাম এখানে আল্লাহ একবার বলা যাবে না যেমন আমরা হাজরা সামনে গেলে আল্লাহ এখানে হবে না। আবার আমি পারছি তাই বলে না, অনেকে চুম্বন দেওয়ার জন্য আবার এখানে আমি ধরতে পারলাম না তাই বলে হাজরা মতো ইশারা করলাম ইশারাও করা যাবে এই জায়গায় দেখা যায় অনেকে চুম্বন দিতেছে অনেকে দুই হাত গোসাঘষি করতেছে আর বিভিন্ন রকম অবস্থা করতেছে এগুলো শূন্যতের খেলাফ আচ্ছা আরেকটা দেখা যায় আল্লাহর গরের গিলাপ আছে আর বিশেষ করে হজের সময় আসলে সৌদি সরকার গিলা তুলি রাখে কারণ এর আগে দেখা গেছে অনেকে বায়তুল্লাহ গিলাফ কেচে দি কেটে নিয়ে গেছে বরকতের জন্য দেশে নিয়ে তাবিজ বানায় রাখবে বা গড়ের মধ্যে বরকতের জন্য লাগাই রাখবে এজন্য জন্য কেটে নিয়ে যায় আর গিলাপ ধরতে পারলে গিলাপ ধরি দাঁড়ায় থাকে আর ছডা নেই একটু আগে আমরা বলছি যে আল্লাহর করে শুধু তিনটা অংশে আমরা ধরতে পারবো স্পর্শ করতে পারবো দোয়া করতে পারবো বাকি অংশগুলো ধরার মধ্যে কোনো ধরনের ফজিলত নেই বরং এগুলো এক ধরনের বেয়াদবি আব্বা আম্মাকে আমরা মহব্বত করি ভালোবাসি আব্বা আম্মাকে মহব্বত করি জড়াই ধরি গলার সাথে আল্লাহর ঘরের সাথে অনেকে মনে করেন আমার আল্লাহর ঘর আমি ধর্ম না কে ধরবে বাস আল্লাহর ঘর ধরি ধারা রেছে তারপর আবার আরেক কিছু বাইকে দেখা যায় এহরামের কাপড় জমজমের পানি দিয়ে সাথে আল্লাহি করতেছে তারপরে ঘামসা রুমাল পাঞ্জাবি কাপড় ছপটাবি করতেছে। পরে এগুলো দেশে নিয়ে আসবে নিয়ে আনি আনি ছেলেদেরকে বলবে যে শোনো আমি মারা গেলে এগুলো দিয়ে আমরা দাপন করিও এহরামের কাপড় দিয়ে দাফন করার মধ্যে আলাদা কোনো ফজিলত বরকত নাই আরব দেশের হাজিরিদেরকে দেখবেন হর শেষ হয়েছে নিঃস্বর ফাকাত শুধু পান করার জন্য এটা উজু করার জন্য গোসল করার জন্য কাপড় ধোয়ার জন্য না কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোনেরা এটা দিয়ে এরামের কাপড় ধোয় ওইটা দিয়ে গোসল করে বিভিন্ন রকম করে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আল্লাহর ঘরে এই ঘসাঘষি করা এগুলো নিয়ে এগুলো সুননত বহির্ভূত কাজ আচ্ছা মাকাম ইব্রাহিমে সোলাত আদায় বাড়াবাড়ি করা মাকাম ইব্রাহিমে তাওয়াপের পরে মাকাম ইব্রাহিম বরাবর দু রেখা সোলাত আদায় করা সুনত তো এই সুনত আদায় করতে গিয়ে কেউ কেউ মাকাম ইব্রাহিমের সামনে নামাজে দাঁড়াই গেছে এখানে তাওয়াপীদের কষ্ট হইতেছে কেউ ওখানে লক্ষ লক্ষ মানুষের বীর এখানে এক জায়গায় দাঁড়াই গেছে দাঁড়াইছে তো দাঁড়াইছে এমন লম্বা কেরাত, এমন লম্বা রুপো এমন লম্বা শেষ দা এমন লম্বা নাই। এখানে যে তার কারণে কষ্ট পাইতেছে এইদিকে তার কোনো খেয়াল নাই সে একাই জান্নাতে যাব বাকিরা কষ্ট পাইলে অসুবিধে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন তাওয়াব করছিলাম তখন এত ভিট ছিল না এত অবস্থা ছিল না তাও নবী সাল্লা সালাম দেখেন তিনি যে বিশ্ব বিশ্বনবী পর্যন্ত তিনি নবী আল্লাহ আল আল্লা ফেরালাস এই দুইটা সুরা দিয়ে সাধারণভাবে দুই টাকা আদায় করছেন লম্বা সময় করে লম্বা খারাপ পরে এখানে চলাত আদায় করার নেই আর এই সলাদটা মাকাম ইব্রাহিমে আদায় করতে হবে জরুরি বিষয় না যে কোনো জায়গায় মসজিদে হারামার আদায় করলেই হয়ে যাবে অথচ এখানে আদায় করার জন্য বেশি ভাড়া করে আপনার তাবাককারীদেরকে বিঘ্ন সৃষ্টি করা হয় दस नम्बर पढ़ा शुरू कर सब फेसबुके देखा দেখো আমি আল্লাহর করে ফেলতেছি ঘুনা সব ঝরাই ফেলতেছি আচ্ছা এরপরে পাথর মারতে যায় আপনার জামারায় মোবাইল লাইভ দেখাতেছে। পাথর মারতেছে কত ধরনের মানে এই জাতীয় দেখা যায় অথচ এহরামের যখন আপনার নিয়ত করবো আমরা হজের বা আমরা নিয়ত করবো নিয়তের পরে নবী সাল্লা সালাম একটা দোয়া বলতেন জানানো আমার উদ্দেশ্য নাই তাহলে আপনি শুনাইতেছেন দেখাইতেছেন সারা দুনিয়াতে প্রচার করতেছেন যে আপনি এখন অমুক জায়গায় আছেন অমুক জায়গায় করতেছেন আর এই হারাম কাজটা ছবি তোলার কাজটা ছবি তোলাটা ভিডিও পরাটা, শুধু ক্ষেত্র বিশেষে সেই জায়গায় দেখা যাচ্ছে হজে গিয়েও আমরা এই কাজে বেশি ব্যস্ত থাকি আচ্ছা তাওয়া আমাদের অনেক মা বোনদের একটু বাড়াবাড়ি দেখা যায় মহিলারা তাওয় করবেন এত হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে সেখানে তারা আপনার ভাইতুল্লার কাছাকাছি না গিয়ে একটু দূরে দূরে থাকবেন যেখানতি কম। বলছেন আমি পুরুষদেরকে দেখলে দূরে আমাদের মা বোনেরা মনে করে আমাদেরকে দেখে পুরুষ দূরে চলে এই জন্য একবারে ভিতরে ঢুকে যায় মানে তাদের কোনো পরোয়া নাই তারা যাচ্ছে মানে তাদের ধারণা হইলো আমরা দূরে সরবো কেন আমরা কি কম নাকি আমাদের আমাদেরকে দূরে সরা যাবে এটা সুন্নতের খেলাফ আর তাওয় করতে গেছে দেখা যায় মাত্র মিনিট আগে তাওয়া আজান হয়েছে জামাজ শুরু হয়েছে এখন এই মহিলাটা যাবে কোথায় পুরুষদের সাথে দাঁড়ায় নামাজ পড়তেছে তার নামাজ হবে না ক্ষেত্রেও পুরুষ মহিলা একসাথে নামাজ করা যাবে না শুধু তাওয়াপটা আল্লাহ অনুমোদন দিয়েছেন এর বাহিরে নামাজকে অনুমোদন দেওয়া হয় নাই নারী পুরুষ এক তার একসাথে নারীদের জন্য ভিন্নতর জায়গা আছে নির্দিষ্ট করা আছে সেখানে গিয়ে চলা তাদের করবেন আর তিনি আপনার পুরুষের সাথে দাঁড়াই গেছেন এক লক্ষ আকার দলিল সৌদি আরবে আল্লাহর করে নারী পুরুষ একসাথে তাও আপ করতেছে এখানে একসাথে চললি একসাথে খাইলি একসাথে গল্প করলে অসুবিধা কি অনেক মা বোন আমি দেখছি হজের মধ্যে হোটেলে না এক জায়গায় ডাইনিং টেবিল হজ করতে গেছে ডাইনিং টেবিলে খাইতেছে আর সবাই পুরুষদের সাথে বসে বসে গল্প করতেছে অমুক ভাইয়ের সাথে এই গল্প অমুক ভাই এই গল্প সবার সাথে কোনো পর্দা নাই কিছু নাই আসা হজ করতে গেছি আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান পরস আদায় করতে গেছে। সেখানে কি পর্দা মানসখ হয়ে যাবে পর্দা অবশ্যই জরুরি কি যে হজর সময় হাতের মধ্যে হাত মুজা মুখের না কাপ यहाँ निषेध पर कर पर्दा करते निषेध कराई नहीं हेजाब नार अहरम अवस्था से मुखे साथ करा कपड़े ना कितु मुख थे एक दूरे से पर्दा रक्षा कर पर्दा दीबे से पर्दा बद जाए मुख खुले रेखे एक बारे मैं पर्दा विहीन ताव कर पद्दा विहीन एहराम कर बनोना क्योंकि से जगह देखा जाए अनेक माँ बोन पर्दार लंघन कर আচ্ছা আরেকটি জিনিস দেখা যায় মায়তল্লা চতুর্ভাষে কিছু কবুতর আছে দেখছেন না আমাদের দেশের মানুষ তো ভাই বোনেরা বেশিরভাগ কবরের আপনারা আবাদত করতে অভ্যস্ত কবরে সাজদা করে কবরে চুমা দেয় কবরে এ করে ওখানে আবার কবরের বিভিন্ন জায়গায় দেখা যায় কবুতর থাকে আমাদের দেশে এই কবুতর কেন্দ্রিক অনেক সেরে কি বিশ্বাস বাংলাদেশে আছে ওখানে যাইও ওই মনে করে বাংলাদেশের কবুতর এখানে চলে এসছে নিয়ে বাংলাদেশে যে সমস্ত মহিলাদের সন্তান হয় না এদেরকে যদি খাওয়ায় তাহলে এদের সন্তান হবে না বায়ুল্লা গিয়ে সেরে শয়তান দেখেন সেখানে বসে বসে কিভাবে তার কাজ চালাইতেছে অনেকে গম এগুলো নিয়ে আসে বরকতার জন্য অনেক ভাই বোনকে আমি দেখছি অনেকে বলতে শুনছি যে গম এগুলো নিয়ে আসতেছে কবুতরের গম কি হয়েছে ক এগুলো খাইলে বন্দা মহিলার সন্তান হবে নাজুবিল্লাহ আচ্ছা তারপরে দেখা যায় আরেকটা ভুল যেটা এগারো তারিখ বারো তারিখ আমাদের দেশের অনেক ভাই বোন অবস্থান করে না আপনার প্রথম দিন পাথর মেরে চলে আসছে আর মিনায় যায় না পরে হোটেলে শুয়ে রয়েছে যদিও এটা হানাফি মাঝা হবে সুন্নত কিন্তু তাই বললে আমি সুন্নতটা ওজোরবিহীন আমি ইচ্ছা করে এসে হোটেলে শুয়ে মতে এটা হজে গিয়ে একটা সুন্নত রোগ করা যাবে না ইচ্ছা করে আচ্ছা তারপরে দেখা যায় এগারো তারিখ বারো তারিখে পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে হইল আপনার তাওয়াপের এই পাথর মারার সময় অনেকে সকালবেলায় চলে আসে মারি কয় ভাই বিকালবেলা অনেক ঝামেলা হয় অনেক মানুষ অনেক ভিড় এজন্য সকালে কেউ খালি পড়িয়েছে আমি মারি চলে এসছি অনেকে এরকম গল্প করে এখন ধরেন জোহরের বাক্য হয় নাই আমি দশটা বাজে জোহরের নামাজ পড়িয়ে ফেলছি আমার জোহরের নামাজের অবস্থা হবে ওই আমার পাথর মারারও একই অবস্থা হবে আচ্ছা তারপরে দেখা যায় হরশ্বাস হয়েছে তখন অনেক মোয়াল্লামেরা কোয় ভাই আপনি হজ করতে তো মাঝখান না। একটা দম দিয়ে দেন দমের ব্যবসা চলে ওখানে একটা আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে কোথায় ভুল হয়েছে জানেন না শেষে চিন্তা করলেন আসলে তো নামাজ তো পড়ছি সব ভালো করে জানি না কোনখান কোন ভুল হয়ে গেছে দুটো সৌশাস দিয়ে আপনি ভুল করেন না কিন্তু সৌশা দিছেন নির্দিষ্ট ভুল দিতে বোনদেরকে দেখা যায় খালি মসজিদে আশা আশা মসজিদ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে খালি ওমরা করতেছে একেবারে আত্মীয় স্বজন যা আছে সবার জন্য ওমরা করে ফেলতেছে এটা সম্পর্কে আমরা দিন হস্ত্রশিক্ষণ ও আলোচনা করেছে। আসলে এখান থেকে ওমরা করলে ওমরাটা হবে কি না এটা নিয়ে ওলামাইকার মধ্যে অনেক কথাবার্তা আছে জমোর ওলামাদের মতে অধিকাংশ ওলামাদের মতে এখান থেকে আমরা স্বাভাবিক যারা হজে যায় ওমরা যায় তাদের জন্য এখানে ওমরা করা হজ করার বিধান নাই। এটা হলো তিন শ্রেণীর মানুষের জন্য মিকাত যারা মক্কার স্থায়ী বাসিন্দা যারা ওখানে একামা পাইছেন যারা অসুস্থ মহিলা মা বোনেরা আপনারা হেরামের পরে হাইজা হয়ে গেছেন তারা সুস্থ হওয়ার পরে এখান থেকে এসে তারা ওমরা করবেন এর বাইরে আমরা যারা স্বাভাবিক সুস্থ যারা এখান থেকে যাচ্ছি তারাই তিন শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে পড়ি না আল্লাহ রসুল সালাম মক্কা বিজয়ের সময় উনিশ দিন মক্কাতে ছিলেন উনিশ দিন একটা উমরাও করেননি আয়সা রাদি আল্লাহাকে যখন নবী সাল সাল্লাম এখান থেকে ওমরা করতে বলছেন তার ভাই আব্দুর রহমান রাদি আল্লাহ তার সাথে ছিলেন তার ভাই কিন্তু ওমরা করেননি তাহলে যদি এখান থেকে ওমরা করলে এত ফজিলত হইতো তাহলে আব্দুর রহমান রাদি আল্লাহ তো আনুকনিসার বলতো তোমার বোনের সাথে তুমিও একটা ওমরা করে নিও আর সর্বশেষ যেটা বলবো ওখানে গিয়ে আমরা অনেক ভাই বোন খালি মালসা মানা কিনতে থাকি কিনতে কিনতে কিনতে কিনতে অনেক কিনে ফেলছি আসার সময় এয়ারপোর্টে আসি বাস এবার ঘোষ দেওয়ার চিন্তা করি খুঁজি কোনখানে আমার একজন বাঙালি ভাই পাওয়া যায় কিনা আমি আমি নিজে সচককে দেখছি যে যিনি হজর মুআ তিনি সবাই মালসা মানা খুঁজে পাওয়া যায় মানে যাতে আমাদের মালসামান যা হয়েছে কিছু টাকা দিয়ে দিবে যাতে সব দিয়ে দেয় থেকে মাত্র মাছুম হয়ে হজম আবরুর করে আসে সব শেষ তারপরে জিজ্ঞেস করে ভাই এখানে মাল কত কেজি তো বিভিন্ন রকমের বা এখানে এই এই খেজুর এইটা মানে বিভিন্ন রকমের ফায়দা কারণ করে এগুলো আনার চেষ্টা করতেছে অথচ আমাকে সেখানে এই মিথ্যা কথা বলার এত মাল আনার এত ঘুষ দেওয়ার এগুলোর দরকারটা কি ওই জিনিসগুলো সব আমাদের দেশেই আছে আমাদের দেশে আরও ভালো জিনিসও আছে এই আমরা এই এই বিষয়ে খেয়াল রাখব যে ওখানে যায় খালি জিনিসপত্র কিনে কিনে পরে যেন এই অবস্থার পরিস্থিতির শিকার না হয় আল্লাহ সুবল তাল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী হজ্জ মাহভরুর করার তৌফিক দান করুন এই বছর যে সকল ভাই বোনেরা হজ্জ বায়তুল্ল্লাহর উদ্দেশ্যে যাবেন সবাইকে আল্লাহ রব আলমিন হজ্জ মাবরুর নসিব করুন সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে হজ্জ বায়তুল্লাহর কাজগুলো করে আসা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন হজ্জ বায়তুল্লাহ যাওয়ার এবং ওমরা করার তৌফিক দান করুন আমিনবালাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি